আবু বকর ও দিল তালান বর্ণিত তিনি বলেন আমরা যখন গুহায় আত্মগোপন করেছিলাম তখন আমি নাবী সাল্লাহ আলসালামকে বললাম যদি কাফিররা তাদের পায়ের নিচের দিকে দৃষ্টিপাত করে তবে আমাদেরকে দেখে ফেলবে তিনি বললেন হে আবু বকর ওই দুই ব্যক্তি সম্পর্কে তোমার কী ধারণা আল্লাহাদের তৃতীয় জন